জাবির ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ তাল হতে বর্ণিত আল্লাহর রসুল সল্ল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শুনে দোয়া করে হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সলাতের মালিক মুহাম্মদ সাল্লু আলি সাল্লামকে ওয়াসিলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন এবং তাকে সে মাকামে মাহমুদে পৌঁছে দিন যার অঙ্গীকার আপনি করেছেন কে মতের দিন সে আমার সাফায়াত লাভের অধিকারী হবে